স্মিল হি রহ মহি সবিলি আদৌ ইর হল বসমনি ওসুবহন লোহমিন মুশ্রিক سكتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلانوري بهدي الحق أرشدنا سكتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلانوري بهدي الحق أرشدنا দু হলক বি হক আপনারে চলি লি সুগুনা বি فن تجمعنا محبتنا و صدق القول نعرفه و خير الخلق يعرفنا تعالينا على الأحقاد مع المخطي تسامحنا تنافسنا بحفظ الآي و ما يميزنا السلام عليكم ورحمة الله وبركاته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 এই সীমিত জ্ঞানে ধরবে না অনেক সূক্ষ্ম কথা রয়েছে যেগুলো ধরবে না সেটা বিরক্তির কারণ হবে আর বেশি লম্বা হয়ে যাওয়া অনেক সময় আপনার হেমত হারিয়ে দেবে থাকবে না যার ফলে অবলম্বন করবে ইনশাল এই কিতাবের এই মূল কিতাবের নাম হচ্ছে আল আকিদা আল ওয়াসে এর লেখক লেখকের নাম জানা আছে কি। কে বলতে পারেন শেখল ইসলাম এটা তার প্রসিদ্ধ নাম শেখুল ইসলাম তার উপাধি বড় বড় ওলামাইকেরামরা তার এই উপাধি দিয়েছেন উপাধি নিজে থেকে নিয়ে নেওয়া নাই অথবা কারো ব্যক্তিগত দেওয়া নাই কোরআন সন্নাহ আলেম আলমারা যুগে যুগে তাকে শেখুল ইসলাম খেতাব বা উপাধি দিয়েছেন তার দাদির নাম ছিল মেয়েদের নাম তাই না তার দাদি তো দাদির সাথে সম্পৃক্ত করে ইবনে এ তাইমিয়া বলে পরিচিত তিনি তার আসল নাম কি মার্শাল ভালো বলতে পারছেন আহমদ আহমদ না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 ইয়াতি মেম্বাদি যিনি আমার পরে আসবেন ইসমহ আহমদ যার নাম হবে আহমদ আহমদও নয় আর দেশি নাম আর না হলে নন মুসলিমদের কাছে কাফেরদের কাছে মোহাম্মিদ না মোহাম্মেদ নয় মুহাম্মদ মুহাম্মদ রসুর তাই না জি মনে নাম জিনিস কি বলে জিনিস বিকৃত আহমদ ইবিনের নাম আল আকিদ ওয়াসে আল আকিদ আ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 তো যদি মধ্যম পন্থীদের আকিদা হইত তাহলে কি আছে তো এই অর্থ অনবাদক একজন আল তর্জমা করতে গিয়ে ভুল করছে এসব জ্ঞান না থাকার কারণে তো আসলে আকিদা ওয়াসেতিয়া কেন এই কিতাবের নাম এতে রয়েছে আহ্ন জামাতের আকিদা বিশুদ্ধ আকিদা আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে সাহবা সম্পর্কে ইমান সম্পর্কে ইত্যাদি ইত্যাদি আউলিয়া কাম সম্পর্কে বিভিন্ন দিকগুলি রয়েছে বিশেষ করে আল্লাহ রাবুল আলমিন আসমা সেফাত নাম এবং গুনাবলী সম্পর্কে বিস্তারিত এতে আকিদার আলোচনা আছে এটা হচ্ছে এই মূল বিষয় একটি শহর রয়েছে ওয়াসেথেন না শাহিফুল তাইমা রহমতুল্লাহ আহ জামাতের আকিরা সম্পর্কে জানতে চেয়েছিল তাদের উত্তরে এই কিতাবটি দেখেছেন একটা চিঠির উত্তর হ্যাঁ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 তার জন্ম কখন আর এনতেকাল কখন জন্ম সাল কার জানা আছে তার জন্ম ছয়শ একস্তি জন্ম এনতেকাল হচ্ছে সাতশো আঠাইশ সাতশো তো কত বছর বয়স হতে পারে তাহলে হিসাব করেন দেখি একষট্টি থেকে নিয়ে এদিকে হচ্ছে মোটামুটি চল্লিশ চল্লিশ বছর ধরেন হ্যাঁ আর ওইদিকে আঠাইশ চল্লিশ আর আঠাইশ কত হবে বলেছেন নাবি সাহায্য বয়স হচ্ছে তেষট্টি আবাক সিদ্দিক রাজিয়া বয়স হচ্ছে তেষট্টি ওমা রাজিয়া বয়স হচ্ছে তেষট্টি হরপর তেষট্টি তেষট্টি অধিকাংশ লোকের বয়স আর অধিকাংশ আপনারা ৪০ পার করে গেছে তারা বেশি দিনের সময় নেই ৪০ পার হয়ে গেছে আর বাকি সামনে তারা আছে বা কতদিন বিশ বাইশ বছর অনেকের এইখানে বছর হয়ে গেছে তাহলে সামনে আর বাঁচবেন কতদিন খুব বেশি হলে বিশ পঁচিশ বছর চল্লিশ হয়ে থাকা পঞ্চাশ যাদের হয়ে যাবে পনেরো বছর প্রস্তুতি নেন ওস্তায় একটু চিন্তা করেন এই বিষয়গুলি কল্পনা করি না আমরা শুধু মনে করি ও পাশের লোকটা মারা গেল আমার মনে মত আসবেই না নিজের কথা কখনো ভাবেন না আপনারা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 বিসমিল্লা দিয়ে এই কিতাব শুরু করেছেন আর তারপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ মানে বিসমিল্লা উল্লেখ করেছেন আর আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন এই মর্মে তিনি একটি হাদিসের অমল করেছেন যদিও হাদিসটি কে আল্লা আলমানি রহম্লা এবং অন্যান্য আরো তার আগের মহাদিসিনরা পরে প্রায় সকলেই জয়ীফ দুর্বল বলেছেন দুর্বল হাদিস যদি শুধু ওইটি দলিল থাকতো তাহলে তো দুর্বল হদিস না কিন্তু আমাদের কাছে যে কোনো ভালো কাজ বিসমিল্লা দিয়ে শুরু করার ক্ষেত্রে দলিল রয়েছে। না? সুতরাং দুর্বল হাদিস থাকার নাই থাক তাতে যাই আসে না যেমন আমাদের কাছে প্রথম দলিল হচ্ছে কোরআনিকিম কোরআনিকিমের প্রত্যেকটি সুরা শুরু করা হয়েছে বিসমিল্লা দিয়ে একমাত্র সুরায় ছিল কি যত রাজা বাদশা শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন সেই চিঠি শুরু হয়েছিল কি দিয়ে বিসমুল্লাহ রহমানের রহিম তাই না সালাইম আলী সালাম চিঠি লিখেছেন বিলক ইসলামের দাওয়াত দিয়ে চিঠির প্রথম কি ছিল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 এই মর্মে যে হাদিস টি রয়েছে যেকোন ভালো কাজ লা শুরু না করা হয় তা বেহামদুল্লাহে আল্লাহর প্রশংসা আল্লাহামদুলিল্লাহ দিয়ে ফাহু আক্ত বরকতবিহীন হয়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 উভয় কালের রব্বুল আলমিনের দয়া কে সামিল এক এই দিক থেকে দুনিয়া আখেরা দুটোকে সামিল রহমান উদ্দুনিয়া হি মহা দুনিয়া আখেরাতের আর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 রু ব্যবহারিত হচ্ছে রহিম ব্যবহারিত আরবি স্টুডেন্ট যারা রবিবার ক্লাস আছেন আমার বাবা বড় দয়ালু কি বলবেন আবিরমন কবির খাননি রাহিমন মানে বড় দয়ালু হ্যাঁ অতি দয়াল বলছেন নাহিম বললেন কিন্তু হিম থেকে পুরুষ রহিম আর মহিলা হচ্ছে রহিমা রহিমা খাতুন একই অর্থ দুটোর শুধু লিঙ্গের পার্থক্য যাই হোক मैं हूदन मान कि আল্লাহ থেকে মাসদার ইসিম মফুলের অর্থে আল্লাহ কেন বলা হয় আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ সত্য উপাস আল্লাহ মানে হচ্ছে মাহবুদ আর তিনি হচ্ছেন সত্য মাহবুদ সত্য উপাস্য তো রহমান আল্লাহ রব আহ দুনিয়াতে কাফের ওপর দয়া করেন তাই না আল্লাহ রহমান কাফের উপর দয়া করেন আর মুসলিমের উপর দয়া করেন রাহিম মমিনের সাথে কেন তার আহজাবলিশাগন রহমতের দোয়া করেন লাইখ রেজাকুম জাতি করে মহান আল্লাহ তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে যান রাহিমা এবং তিনি ভাস্যকর যে রাহিম আতিল খাস সা শেখ সাল ফজাহা বলছেন যে যিনি বিশেষভাবে দয়াকারী বা দয়ালু বিলেন মমিনদের উপর আর রহমানের অর্থ মুসলিম কাফের এছাড়াও যত মখলুকাত রয়েছে আল্লাহ কিছু আল্লাহর রয়েছে সবকিছু অস্তিত্ব পেয়েছে এবং সবকিছুই আপন আপন জায়গায় পরিচালিত হচ্ছে আহ জীব সেগুলো বেঁচে আছে আল্লাহিক পাচ্ছে আল্লাহর আল্লাহর দয়া তারপরে আমরা হামদে ফিরে আসি আল্লাহ লেখক বলছেন যাবতীয় ফাতিহাতে অথবা যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ শুরু করি সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা কোথেকে অর্থ আসে এই আলিফলাম থেকে আলিফ লাম গ্রামারে কয়েক প্রকার তার মধ্যে একটা প্রকার হচ্ছে যে তাতে স্তে গ্রাক রয়েছে মানে যে বিষয়টা মানে যে শব্দের ওপর আল শব্দটি এসছে ওই বিষয়টা সমস্ত কিছুকে সে সামিল হামদের ওপর যখন আল নিয়ে আসলেন তখন এর অর্থ হয়ে গেল কি হ্যাঁ সমস্ত প্রশংসা এই সমস্ত অর্থ আল মানে হচ্ছে এখানে যাবতীয় প্রশংসা যাবতীয় আর হামদ আল হামদ যাবতীয় প্রশংসা مانس মানবচিত ধর্ম।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 ইয়াহুদিদের ধর্ম তাদের উপাসনালয়ের সাথে হিন্দুদের ধর্ম বারো মাসের তেরোটা পূজা করলে হিন্দু হয়ে যায় বা নামে বললে হয়ে যায় শুধু কাজে কর্মের লাইফে কিছু থাকার না থাক জাতিতে হিন্দু হিন্দু ও জীবনেও যদি হিন্দু ধর্মের কোনো পূজা পাঠা করে তাও হিন্দু তাই না কিন্তু মুসলিম কি তাই হ্যাঁ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আর দায় মুসলিম হইতে হবে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 শুধু মানুষের অন্তরের সাথে যাবে এটা হচ্ছে যারা ধর্ম নিরপেক্ষ আপনার মনের ব্যাপার বলবে সেটা আপনার ফ্যাক্টর আপনার নামাজ না হ্যাঁ জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল ইসলাম সুতরাং দিন ইসলাম কে দিন ইসলাম বলবেন ইসলাম ধর্ম বলবেন না হলে ইসলামের জীবন জীবনের প্রতিটি ক্ষেত্র হ্যাঁ আমরা জীবন বিধান বলে আবার ওই যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের অর্থ বুঝাতে চাইছে না কারণ ওরা ইসলামকে আবার শুধু ফুল রাজনীতি করে দিচ্ছে ইসলাম মানে হচ্ছে একটা স্টেট যেন হ্যাঁ হ্যাঁ পলিটিক্স একটা হ্যাঁ না এটা ভুল ধারণা তাদের ভুল ব্যাখ্যা কিন্তু জীবনের ইসলাম ইসলামকে আপনাকে ফলো করতে হবে আর সেটা শুরু করতে হবে আপনার আকি দেয় বিশ্বাস থেকে এর নাম হচ্ছে দিন হাক হুদা এবং হক দুটো ওখানে রয়েছে আর আরেক জায়গায় রয়েছে সুরায় সুরে ফে রয়েছে হক কয়েক জায়গা রয়েছে তো এই যে একাধিক জায়গায় রয়েছে আলহদা আল্লাহ হেদায়তী কে হক নিয়েছেন তফসির রয়েছে আলহদা মানে হচ্ছে আল এলম রসুরামকে আল্লাহ উপকারী জ্ঞান এলম নিয়ে পাঠিয়েছেন এলম দিয়ে পাঠিয়েছেন হক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 রসালামকে আল্লাহ আক্রবুল কি দিয়ে পাঠিয়েছেন ওয়াহ এল হক এবং কাজ কর্ম দিয়ে পাঠিয়েছেন একজন মুসলিম মুসলিমের জন্য আল এলম নাফে লাগবে ও আল আমলসঅালে লাগবে আর তারপরে তখন দাওয়াতের পালা যা সুরে আসরে বলা হয়েছে তাই না আবু জন্য হাদিস রয়েছে এবং এমন আমল যা তোমার কাছে কবুল হয় জি কোন আমল কবুল হবে আমল হচ্ছে সলে আর আমল ও সলেহার জন্য দুটো শর্ত রয়েছে কি হ্যাঁ একমাত্র আল্লাহর জন্য হবে আর একমাত্রী কে মোটামিকা আপনার মত নামাজের মত রব আল তাহলে এই যে ওয়াহির এলম দান করেছেন এবং সে অনুযায়ী আমল নিয়ে পঠেছেন রসুলামকে যার বাস্তবায়ন করেছেন নবী সাল্লাহাম কি জন্য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 আল্লা সাক্ষী হিসাবে যথেষ্ট আল্লাহ রব্বুলে চাইতে বড় সাক্ষী আরকি হইতে পারে না এই কথা যে সাক্ষ্য প্রদান করছেন যে ইসলাম আল্লাহ দিয়েছেন জন্য দিন হক এবং হেদায়েত। যে আল্লাহ ছাড়া কোন সত্য মাহুদ নেই ওয়াহাদ এক শরিক নেই আরম্ভে অতহিদা এই যে সাক্ষ্য প্রদান করছি এই কথার অঙ্গীকার করতো তৌহিদান এবং তৌহিদের সাথে একত্রের সাথে তৌহিদ প্রতিষ্ঠার সাথে এবং তার সাথে সাথে অঙ্গীকার করে সাক্ষী অনেক সময় দিচ্ছেন কিন্তু অন্তর থেকে অঙ্গীকার নেই অন্তরে যেমন বিশ্বাস তার সাথে সাথে মুখে যে আপনি স্বীকৃতি দান করছেন সেটা আপনার অঙ্গীকার আর অন্তরে তহিদ প্রতিষ্ঠা কাজে কর্মে তহিদ প্রতিষ্ঠা তো এই শাহাদাত এইভাবে তিনি এখানে উল্লেখ করেছেন দুটি শাহাদাত একটি হচ্ছে আল্লাহ একত্রের শাহাদাত আরে হচ্ছে রসুলের নবাদ শাহাদ সাক্ষ্য প্রদান করছি তার প্রতি রহমদ বর্ষিত হোক ওয়াল্লা আলী তার পরিবার বর্গের ওপর তাসলিমান সাল্লাম এবং সালাম বর্ষিত হোক সালাত এবং সালাম বর্ষিত হোক তসলিম মজিদা অতিরিক্ত সালাম তার মজিদা দুটো কথা কেন উল্লেখ করেছেন আলী মানু সলিহেম ও তসলিবাহন আল্লাহ বলছেন যে আল্লাহ রহমত বর্ষন করেন রহমতের দোয়া করে সালাতের পরিষিদ্ধ রহমত বর্ষন করেন আর ফেরিস সলা পেশ করো মানে রহমতের দোয়া করো আল্লাহ সাল্লাহ আল্লাহ আলমদ রহমতের বরকতের দোয়া করছেন ও সাল্লিম ও তসলিমা এবং যথাযথ সালাম পেশ করো তাহলে দুটো হুকুম সালাত এবং সালাম পেশ করো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 জি অত আসলে বিষয় বস্তু তো এখন আছে ফাহা এতে এ হচ্ছে বিশ্বাস নাজাদ দলের ফিরকা মানে দল আর মানে মুক্তিপ্রাপ্ত দলের আল মানসুরা যে দল সাহায্যপ্রাপ্ত এলা কেমত কায়েম হওয়া পর্যন্ত কোন দলের কথা বলেছেন দুটো গুন বলেছেন একটা হচ্ছে ফিরকা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 এটা না হয়েছে নবী করিম একটি হাদিস থেকে হাদিস হাসান্তর দলে ভাগ হয়েছে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 لمات کامات যেমন একাই উম্মাদ ছিলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মা একাই গোটা দেশ গোটা বিশ্ব মুশরিক ইন্না ইব্রাহিমা কান উম্মা নেতা লিল্লাহ হানিফা আলমিক তো জামাত মানে বড় দল নাই জামাত মানে হকির উপর প্রতিষ্ঠিত ফির নাজিয়া কেন বলা হইলো এই জান্নাতি দলকে এর কারণ বুঝলেন মানুষরা কেন বলা হইলো সাহায্য প্রাপ্ত মানুষরা আলোচনা শুরু করার আগে বলি যে নাজিয়া যে মুক্তিপ্রাপ্ত প্রাপ্ত বা নাজাত্ত দল কি থেকে নাজ এই দল পরকালে জাহান্নাম থেকে নাজাদ পাবে নাজাত্রাপ্ত আর দুনিয়াতে নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্তাহি থেকে নাজাদ প্রাপ্ত হ্যাঁ কিসে থেকে মিনা দলাল গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে জি একদিকে শির্ক বিদাত করছে ধর্মের নামে গোনা করছে আরেকদিকে মানুষ বেদিন হয়ে বেনামাজি বেনামাজি আর বলছ আমি গুমরাহী আর এক হচ্ছে চরমপন্থী মুশরেক আর বেদাতীদের গুমরাহি এই দুই গুমরাহি থেকে দুনিয়াতে এই ফিরকায় নাজিয়া এই দলটি নাজাদ পাবে এই ফিরকা নাজিয়া আর আখেরাতে এছাড়াও চাইলে আজ আল্লাহ পরীক্ষা করতে চান তাহলে সেটা আলাদা কথা এই জন্য ভাস্যকার বলছেন কেন এই দলকে বলা যেই দল নিরাপদ মিনাল হালাকে ধ্বংস হওয়া থেকে অসরূর আর অনিষ্ট থেকে দুনিয়ায় এবং আখেরাতে দুনিয়াতেও ধ্বংস হওয়া থেকে যে গোমরাহ হয়ে গেলো ধ্বংস হয়ে গেল গোমরাহি থেকে শির কার বেদা সবচেয়ে বড় ধ্বংস সর্বনাশ দামাজি বেদিন হয়ে যাওয়া হ্যাঁ আর দুনিয়া আখেরাত বলে কোন চিন্তা নেই ফরজ অজাবে নেই হারাম কাবিরা থেকে বাঁচা নেই কিছুই নেই আল্লাহর ভয় নেই এর চাইতে ধ্বংস আর কি এই সমস্ত থেকে এই ফিরকা বেঁচে থাকবে আখেরাতা এবং তারা সৌভাগ্য হাসিল করবে আর সাহায্য প্রাপ্ত এই কথাটি করতে নেওয়া হয়েছে এটা বোখারি মুসলিম একটি হাতিস রয়েছে প্রসিদ্ধ হাতি লাল তয় ফেমিনার ও একটি দল সর্বদা কি থাকবে আলাল হাক্কে মানুষরা সত্যের ওপর জয়ী থাকবে বা সাহায্য প্রাপ্ত মানসুরা এই মানুষরা শব্দ কোনো জায়গায় আর এখানে মানুষরা সাহায্য সর্বদা একটি দল সারা পৃথিবীতে গুমরাহি যদি ছেয়ে যায় এই উম্ম একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে না ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে দুটা চারটা করে খাটি মুসলিম থাকবে এবং প্রত্যেক দেশে থাকবে প্রত্যেক দেশে থাকবে সহিদল না যে সহিদার লোক মানে শুধু আরো বাংলাদেশও গ্রামে গ্রামে পাবেন ভারতেও নেপালে পাবেন আমার একটি দল তাইফা দলকে বলা হয় হ্যাঁ গুমরা তুলনায় পথভ্রষ্টদের তুলনায় ছোট আমার ওম্মতের একটি দল আল্লাহ হাক্কি মানুষের ওপর সাহায্য প্রাপ্ত থাকবে সাহায্য করবে না একা ছেড়ে দিবে আপনাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না কোন ক্ষতি করতে পারবে না বাড়তেই থাকবে হাত্তাই আচি আমর নির্দেশ আসা পর্যন্ত আল্লাহর নির্দেশ অর্থাৎ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 ইমান রক্ষা করার বা ইমান ভঙ্গ করেছে জাতিতে যাদের ইমান রক্ষা করে আছে কিছুটা তাদের উপর কেমদ কায়েম হবে না এই মানে একটি হাদিস রয়েছে যে একটি খুব আরামদায়ক বাতাস প্রবাহিত হবে আর তাতে প্রত্যেক মমিনের রুহ গুলো হ্যাঁ কবজ হয়ে যাবে ইেকাল করবে আর তারপরে শুধু কাফের বিদিন বোঝানো সেটা হচ্ছে আমর উল্লাহে মুসলিমের তাই বলছেন সোহেব মুসলিম হাদিস রয়েছে একবারে নিকৃষ্ট মানুষদের ওপর قائم হবে আল্লাহ জালা নাই এটা আল্লাহ আল্লাহর বলি না যে এ এলাকাতে আল্লাহ নাম লেনা লোক নেই তার মানে কি আল্লাহ আল্লাহ বল এলাকায় কোনো নামাজি লোক নাই এলাকায় কোনো দিনদার লোক নাই আল্লাহকে ভয় করোক নাই ঠিক না জি করে সেই বাতাসের সুগন্ধি হবে মিরগুন সুগন্ধি আতরের মতো মূল্যবান আর নরম হবে রেশনের মত ফানো যার অন্তরী হ্যা অনুপরিমান কি আছে হ্যাঁ অথবা পিপিলিকা পরিমানে যাররা এই অনুতো নাই আজকাল সায়েন্স এর আসলো কিন্তু নব যুগে ছিল না তো যার রা বলা হয়েছে ক্ষুদ্র পিপিলিকা কে হয়েছে ক্ষুদ্র পিপিলিকা সমানো যদি ইমান থেকে থাকি তাহলে তারও কবজ করে নিবে এই হাওয়া সোমাই সেরার উন্নয় তারপরে জঘন্য লোকেরা নিকৃষ্ট লোকেরা শুধু অবশিষ্ট থেকে যাবে তাদের একেবারে সরিষা পরিমাণ অথবা দানা পরিমাণ ইমান মানে এই নাই যে জাতি মুসলমান হইলে শুধু ওরি সরিষা পরিমাণ ইমান আছে না ইমান ভঙ্গ হয়ে গেলে জিরো একবারে তাই না ঠিক কিনা যার ইমান ভঙ্গ তার এই জিনিসগুলো কে যারা তহির বুঝে না তারা বুঝবে না ও মনে করে যে জাতিতে মুসলমান কত নামাজ পড়ছে আর কত কাজ করছে মসজিদ মাদ্রাসায় দান খাই করছে মানে ইমান আছে ইমান ভঙ্গের মেলা যে কারণগুলি রয়েছে তার মধ্যে মূল দশটি কারণ করে দি। শেষ ইমান পরিমাণ ওদের ওপর কেমন কাজ হবে নাজাদ প্রাপ্ত দল বা সাহায্যপ্রাপ্ত দল তাদের নাম হচ্ছে আহলি ওয়াল জামাহ বা আহুস আহ সুন্না আর তারা হচ্ছে জামাতওয়ালা কেন হয়েছে এই জন্য বলছেন যে সোনাহ হচ্ছে সেই আদর্শ যার ওপুর সাল্লাম ছিলেন তার জীবন তার কথার ক্ষেত্রে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 তারা সোনাওয়ালা তাহলে সোনা কেন বলা হয় যারা বেদাতি বেদাতি তারা নবীর আদর্শের উপর না। যেমন কাদিয়া মুরজিয়া জাহামিয়া রকম রাফেজা শিয়া খারিজি খারে চরমপন্থীরা এরকম বহু দল উপদল এরা আপনারা জামাত এখানে এক জামাত হাজির হয়েছেন জামা এটা আল ফিরকাল মুস্তাম এখানে জামা মানে আলোকে বা এখানে प्रमाणित क्रन सन्ना द्वारा प्रमाणित सत्य दिन एकमत होमत जमतर प्रथम सारे লোক কারা সাহাবাই কেরাম তারা এবং যারা না কেন কামাকালিন আল জামাত হাকা জমাত বলা হয় যারা সত্যের অনুকূলে থাকে সত্যের পক্ষে থাকলে জামাত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 পাঁচটি আরেকটি আয়াতে তুগির কথাটি আর যে হাদিস টি জিবাহ ইসলামী হাদিস বলে প্রসিদ্ধ হাদিস সাহেব মুসলিম তাতে এই কথা উল্লেখিত হয়েছে আল্লাহর প্রতি ইমান তার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 खे विचार ना दिवस जे दिन सबा कबरती उठव मृत्युरु कर लेखक आखिर बहु स्तर र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 এতটুকু সংক্ষেপে যেন বিশ্বাস করে একজন লোকের মুসলিম হওয়ার জন্য আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান যদি মনে হয় এতটাই বাস তাহলে আপনি মুসলিম হতে পারেন না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন আল্লাহ শরীরও বিশ্বাস করেন বহুত্ববাদীরা বিশ্বাস করেন আল্লাহকে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 এই চারটি দিক আপনার আল্লাহ সম্পর্কে যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর প্রতি সপ্তাহে আলোচনা হবে সময় শেষ হয়ে গেছে ওসল্লাহমাই চি রকি উসুচু না নুরি বিহিল